মানবতা সমাধান বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সন্নাতের মূল্যায়ন আলোচনায় আপনাদেরকে বার স্বাগত জানাচ্ছি আমরা রসল্লাহ সাল আলী আসাল্লামের সোনাতকে কিভাবে মূল্যায়ন করব এই দৃষ্টান্ত আমরা সাহাবাকরামের নিকট থেকে নিচ্ছিলাম তারা কিভাবে মূল্যায়ন করেছেন আমরা আগের পর্বগুলোতে দৃষ্টান্ত পেশ করেছি যে এত মূল্যায়ন সাহাবাকরাম করেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে সাহাব একরাম গ্রহণ করেছেন যার কারণে তারা অনেক কল্যাণ প্রাপ্ত হয়েছেন যদি কখনো একটু সোনাতের উল্টা হয়েছে তখন রসুল্লাহ সাল্ল আলি গা সাল্লামের ক্ষেত্রে এক্ষেত্রে কেমন ছিল সেটা একটু লক্ষণীয় আমাদের কাছে অবশ্যই একটা চিন্তার বিষয় ভাববার বিষয় চলুন একটু ব্যতিক্রম হলে তারা রসুল্লাহ সাল্লাম কেমন ভূমিকা পালন করেছেন তার আচরণটা তখন কেমন হয়েছে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করবেন শাল্লাহ সেই বুখারির তিনশো উনিশ পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে এবং তির্মিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে একশো ছিয়াত্তর পৃষ্ঠায় উপস্থিতি আমরা তিরবিজির এই হাদিসের বর্ণনাটা আগে আপনার সামনে পেশ করি তিনি কিভাবে তার সোননাথকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন অন্য কোনো সুন্নাতকে অন্য কোনো ব্যক্তির আদর্শকে মানার কোনো সুযোগ নেই একদিন বারাইব আজেব রাজালকে তিনি ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন দোয়ার মধ্যে ছোট্ট একটা অংশ এসেছে তিনি বললেন আমন তু বিন আিকা আল্লা সালতা অর্থাৎ তুমি বলো আমি আপনার নবীর প্রতি ইমান আনলাম যাকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন বারাবনা আজেব রাজাল আনগো তিনি তার বাক্যে একটি নতুন শব্দ বলে চেঞ্জ করে দিলেন রসুল্লাহ সাল্লাসাল্লামকে সম্মান দিতে গিয়ে তিনি কথাটা বললেন তিনি বললেন আমান তুবি রসুলিকা আল্লাদি আর আমি আপনার রাসুলের প্রতি ইমান আনলাম যাকে আপনি নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি কথা এখানে একটু চেঞ্জ করেছেন বললেন আমানতুবি নাবি কা নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিচ্ছিলেন যে বলো যা আমি ইমান আনলাম তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ কিন্তু বারেবনা আজব উল্টা এখানে নবীর স্থানের রসুল্লাহ সাল্লা যোগ করলেন রাসুল শব্দটি যোগ করলেন এই কথা বলা মাত্রই বারেব না আজব বলছেন আমি যখন এই কথাটা নবীর কাছে রাসুল শব্দটি যোগ করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার বুকে ঘুষি মেরে বলছেন কুলা তুমি বলো যে তোমার নবীর প্রতি ইমান এখানে রসুল সালাম নবীর স্থানের রসুল শব্দটি মেনে নেননি কেন কারণটা কি এটা চেঞ্জ করার কি অধিকার নবীর মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে না নেই কারণ এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত আল্লাহ সবচেয়ে ভালো জানেন এখানে কোনটা যোগ করলে কোন শব্দ সেট করলে মানুষের জন্য কল্যাণ হবে কারণ আগেই শুনেছেন আপনারা প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত এখানে রসুল্লাহ সাল্লামের করণীয় কিছু নেই এমনকি ছোট্ট একটা বিষয় যেটা আগে আমরা আলোচনা করেছি ২২৬ ছাব্বিশ নম্বর হাদিস আবুদাউদের মধ্যে একজন সাহাব এসে জিজ্ঞেস করলেন আয়ে শারজাল আনহাকে যে বেতের সালাত রসুল্লা সাল্লাম রাত্রে আগে পড়েছেন না পরে পড়েছেন তিনি বললেন কখনো পরেও পড়েছেন কখনো আগেও পড়েছেন তখন ওই সাহাবি বললেন জালা আলহামদুলিল্লাহ আহ ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ এই বিধানের মধ্যে স্বাধীনতা রেখেছেন আমাদের একটা সুযোগ রেখেছেন তাহলে বেতের সালাদটা তিনি রাত্রে আগে পড়বেন না পরে পড়বেন এর ইয়ার আল্লাধান তখন বললেন তুমি বলো যেটা আমি বলেছি তোমার এখানে শব্দ যোগ করলে চলবে না বন্ধুরা আমার আমরা এই হাদিস থেকে যদি শিক্ষা নেই তাহলে আমরা বহু বেদাত থেকে বহু সুন্নাথ বিরোধী কাজ থেকে বিরত থাকতে পারবো। আমরা আজকে রাসুলের সুন্নাতকে বর্জন করে এ ধরনের নিজস্ব নীতি অনেক গ্রহণ করেছি ছোট্ট একটা শব্দ তিনি মেনে নিলেন না অথচ নবী বেশি মর্যাদাবান রাসুল সাল্লা সাল্লাম বেশি মর্যাদাবান লক্ষ্য করুন রাসুল বেশি মর্যাদাবান নবী বেশি মর্যাদাবান থেকে রাসুল বেশি মর্যাদাবান কারণ প্রত্যেক নবী রাসুল নন তো প্রত্যেক রাসুলি আজব তিনি হয়তোবা রাসুল শব্দটি উল্লেখ করে তিনি বেশি মর্যাদা বাড়াতে চাচ্ছিলেন কিন্তু এই তার একমাত্র নবী মোহাম্মদ সাল্লামের কাছে আসা আল্লাহর বিধান হলো দণ্ড। আপনি চেঞ্জ করেন কেন হালাম দেওয়ার সময় দুই হাতে মুসাফা করি কোনো বিধান নেই সালাম বিধান রয়েছে কিন্তু এর সঙ্গে যোগ করলেন কেন এটা অনুমতি নেই দ্বিতীয় কথা হলো দেওয়ার পরে বুকে হাত দিচ্ছি কোনো বিধান নেই এইভাবেই ইসলামের সাথে অনেক দুর্নীতি যোগ হয়েছে এইভাবেই ইসলাম বিকৃত হয়ে গেছে মানুষ জানে না সঠিক সোননাথ কোনটা আর বেদাত কোনটা বন্ধুরা আমার আমরা আলোচনায় গিয়ে একটা উদাহরণ পেশ করছিলাম রসুল্লাহ সাল্লা সোনের একটু হের ফের হলে তিনি সেটা মেনে নেননি তিনি সেটাকে বরদাস করেননি কিন্তু আমরা কত সোননাথকে অবজ্ঞা করছি তার হিসাব রেখাশ নেই যুক্তি দিয়ে সেগুলো জায়েজ করার চেষ্টা করছি অথচ তিনি কেমন ভূমিকা পালন করলেন এই ক্ষেত্রে কারণ শরীরতো চেঞ্জ হয়ে যাবে আল্লাহর শরীয়ত তখন আর থাকবে না চলুন আমরা আরো কয়েকটা বিষয় এখানে লক্ষ্য করি রসুল্লাহ সাল আলি সাল্লাম তিনি একদা সালাতের জন্য মানুষকে বলছেন তোমরা কাতার সোজা করো হাদিসটা সহি মুসলিমের মধ্যেও আসছে এবং মিলিয়ে দাঁড়াও তারা আসছ একেবারে শেষ প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও রসুল্লাহ সাল আলিয়া এইভাবে নির্দেশ দান করছেন সদ্দুল খাল ফাঁক বন্ধ করো কিন্তু ইতিমধ্যেই একজন সাহাবি কাতারের মধ্যে থেকে তার বুকটা একটু এগিয়ে দিয়েছেন আল্লা নবী মোহাম্মদ সাল্লা বুঝতে পেরেছেন বুঝতে পেরেই ঘুরে গিয়ে তিনি বলছেন সাবধান তোমরা সালাতে কাতার সোজা করবে আওয়ালা ইউনু তোমরা কাতার সুজা করবে নয় আল্লাহ রব্বুল আলম তোমাদের মুখের চেহারাকে পরিবর্তন করে দিবেন একটু ভাববার বিষয় কাজটা কতটুকু করেছেন অল্প একটু ছোট্ট একটা কাজ করেছেন কাতার সুজা করেছেন সবই ঠিক আছে কাতারে দাঁড়িয়েছেন শুধু নিজের বুকটাকে একজন সাহাবি একটু এগিয়ে দিয়েছেন এটাতে তিনি রেগে গেলেন তোমরা কাতার ঠিক মতো সোজা করো নয় তো আল্লাহ তোমার মুখের চেহারা পরিবর্তন করে দেবে তোমার সাবধান হও কেন বললেন কি কারণে বললেন এই ছোট্ট এই সোননাথকে তিনি কি মেনে নিলেন তিনি কি গ্রহণ করলেন কারণ এটা সোননাথ হয়নি এটা সোননাথের বিরোধিতাকে তিনি মেনে নিলেন না সম্মানিত উপস্থিতি যদি আমরা সোননাথকে মূল্যায়ন করতে চাই সোননাথকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে এই ঘটনাগুলো আপনাকে আমাকে খুব মনোযোগের সাথে খুব মহব্বতের সাথে বিশ্লেষণ করে সোনাথকে মূল্যায়ন করার শিক্ষা গ্রহণ করতে হবে বিকল্প পথ আমার সামনে আপনার সামনে উন্মুক্ত নেই বিকল্প পথ আমার জন্য খোলা নেই কারণ কালকিয়ামদের মাঠে নবী মোহাম্মদ সাল আলাই সাল্লাম তিনি সর্বপ্রথম আমাদের উপকারের জন্য এগিয়ে আসবেন আপনার কি মনে পড়ে না তিনি উন্মতের প্রতি কত দয়ালু রহমশীল তিনি বলছে ইনি ফারাত হাউদে উনিশশো চুয়াত্তর পৃষ্ঠা খুলুন বুখারী আমি প্রথমেই চলে যাবে কাউসারের দারে। কাউজ কাউসারের দারে গিয়ে তাদের অভ্যর্থনা জানাব কারণ যদি অনেক পরে যাই তাহলে আমার উম্মত তীব্র রোদের মধ্যে কষ্ট পাবে এই তিনি আগেই চলে যাবেন উম্মতের প্রতি তার মহব্বত কত ভক্তি ভক্তিতার কত তার ভাবনাটা কত কিন্তু আসলে কি আপনি সচেতন উপকারের ব্যাপারে খুব সচেতন সমানত উপস্থিতি আমরা একটু বিরতির পরে আবার ফিরে আসছে সময় হলো বিরতির আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার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 आप साढ़े नुन सम्प्रचारकाल आठ बांगे बांग्ला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 হাফেজ এবিএম, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে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 পরবর্তী বাংলায় আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনায় আবার ফিরে আসলাম আলোচনা করছিলাম রসুল্লা সাল আলি আসাল্লামের মহব্বতটা পেতে চাইলে তার সাফাতটা পেতে চাইলে কাউসারের পানি পান করতে চাইলে আমাকে সুন্নাতের হক আদায় করতে হবে যদি সুন্নাতের হক আদায় করতে ব্যর্থ হই তাহলে আমি পানি পান করতেও ব্যর্থ হবো রাসুল্ল সাল্লাহ্লামের সুপারিশ থেকে বঞ্চিত হব অথচ কত সচেতন নবী মোহাম্মদ সাল্লাম আগেই চলে যাব। আমি তাদেরকে পানি পান করাবো অমান শারিবাল্লা আবাদা আরে একবার পান করলে কেয়ামতের মাঠের পঞ্চাশ হাজার বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না আর পিপাসি ব্যক্তি হবে না আপনি ভাবুন আপনি চিন্তা করুন কিভাবে আপনাকে এবং আমাকে সন্ন্যারটাকে মেনে চলতে হবে রসুর সাল্লাম বলছেন আমি পানি পান করাতেই থাকব। ইতিমধ্যে বহু দল আমার সামনে আসবে অসংখ্য দলে মানুষ বিভক্ত আজকে কেউ নবীকে মানে না নবী মোহাম্মদ সাল্লামকে কেউ গুরুত্ব দেয় না বিভিন্ন পীর বিভিন্ন ইমাম বিভিন্ন নেতা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মনীষী বিভিন্ন দার্শনিক বিভিন্ন পন্ডিতকে মানুষ গুরুত্ব দেয় নবীকে কেউ গুরুত্ব দেয় না কেউ মানতে চায় না সুশাল বলছেন এরা আমার কাছে পানি পান করতে আসবে আমি তাদেরকে চিনতে পারবো এরা আমার উন্মুত তারাও আমাকে চিনতে পারবে এনে আমাদের নবী কিন্তু হালু সোমবায়ু হালুবাইনিও বাহ মতপর দেওয়াল সৃষ্টি করা হবে আর সৃষ্টি করা হবে পানি পান করাতে বাধা দেওয়া হবে গেট বন্ধ করে দেওয়া হবে আমি বলবো এরা তো আমার উন্মত তোমরা বাধা দিচ্ছ কেন তাকে বলা হবে মা ই মোহাম্মদ সাল্লাম আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে আপনার সোনাতকে ছেড়ে দিয়ে কত নিজস্ব ভুয়া আমুল করেছে কত উদ্ভট আমুল করেছে কত বেদাতে আমুল করেছে আপনি তাদেরকে পানি পান করাবেন না তাদের সুপারিশ করবেন হতে পারে না তখন আল্লাহ বলবেন লিমান হও যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে নষ্ট করেছে এই জন্যই সাহাব আকরাম কঠোর ছিলেন সোননাথকে নষ্ট করতে দেননি কত কঠোর ছিলেন চলুন আমরা একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করে অ্যাক্সিডেন্টের মানুষ মসজিদে নবমীতে গোল হয়ে বসেছে বসে সুবাহ আল্লাহ একশো বার আল্লাহবর একশো বার লাই গণনা করছে কঙ্কর দ্বারা এই অবস্থা দেখে আবু মুসা আনুহ তিনি দোট দিলেন ইবনু মাসুদের বাসায় ইবনু মাসুদ রাজাল বাসায় গিয়ে বলছেন তুমি দ্রুত মসজিদ আসে দেখো অবস্থাটা কি তিনি বেরিয়ে আসলেন আবদুল্লাহ মাসুদ রাজা আল্লাহ ছিলেন অত্যন্ত প্রথিত যশা অত্যন্ত মরজদাবান তিনি এসে দরজায় দাঁড়িয়ে দেখলেন যে অবস্থা তারা এমন একটা কাজ করছে দেখুন যে কাজটা করছে বিরোধী আল্লাহ আকবার বলছে লাহিল্লাহ বলছে সুভান আল্লাহ বলছে কিন্তু এটা তরিকা রসুল্লাহ সাল্লা সাল্লামের নয় তিনি ঢুকলেন মসজিদার দরজায় দাঁড়িয়ে বলছেন ইয়া ওমতা এ মহম্মদ সাল্লা সাল্ল আসরা হালাকা তাকুম তোমাদেরকে ধ্বংস এত তাড়াতাড়ি পেয়ে গেল নবী মোহাম্মদ সাল্লাম বিদায় হওয়া বেশি দিন হয়নি দেখো তিনি যে পাত্রগুলো ব্যবহার করেছেন এই পাত্রগুলো ভেঙ্গে যায়নি তিনি যে পোশাকগুলো ব্যবহার করেছেন সেগুলো এখনো নষ্ট হয়ে যায়নি ছেড়ে যায়নি আর তোমরা এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে বন্ধুরা আমার অতি নিকটে সাহাবে আব্দুল তিনি মসজিদে ঢুকলেন মহিলা ছোট ছোট পাথর কুচি কঙ্কর দ্বারা সুবান আল্লাহ আল্লাহ আকবাল্লাহিল্লা বলছেন এটা দেখে তিনি সহ্য করলেন না কথা আহা কদফাহা তিনি কেড়ে নিলেন এবং তাকে দূরে নিক্ষেপ করলেন ফেলে দিলেন ওমার রবি রজলিন বা জরাহি ইসবী তাস বিয়ে আর যখন আরেকজন ব্যক্তির কাছে অতিক্রম করলেন দেখলেন এই ব্যক্তি সে কোনো ফসলের গুটি দ্বারা দানা দ্বারা তিনি তসবি গুণা করছেন আজকে তেতুলের বিচি, লাট্রায়ের বেচি সোলা দ্বারা লাই লাই ই আল্লাহ আকবর বলে গুণনা করা হয় অথচ এটাকে কতদিন পূর্বে ইবনু মাসুদ রাজিয়া আল্লাহ ধিক্কার দিয়েছেন তাই করেছেন লাত্তি মেরে মসজিদ থেকে বের করে দিলেন এবং বললেন আসহাব রসুলিল্লা সাল্লাসাল্লাম তোমরা রাসুল সাহাবি হিসাবে অগ্রগামী হয়েছ তোমরা কিসের এলম পেলে ধমক দিয়ে বের করে দেন মসজিদ থেকে আজকে অধিকাংশ মসজিদে এইভাবে জিকির করা হচ্ছে কেউ কিছু বলে না আজ থেকে সাড়ে শত বছর পূর্বে সাহাব এখরম নীতিকে বাদ দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনাকে যেই নসিহত করুক যেই প্রতারণা মধ্যে ফেলুক আপনি যদি ধোকার মধ্যে পড়ে যান আপনি সুন্নাথ থেকে বিরত হলেন ইবন মাসুদ রজা আলহ এটাকেই তিনি ভৎসনা করে গেছেন অর্থাৎ আঙ্গুলে তাজবি গণনা করতে হবে আবুদাউদের পনেরোশো দুই নম্বর হাদিসটা খুলুন নবী মোহাম্মদ সাল্লাম বলছেন তোমরা আঙ্গুলে তসবি গুননা করো কালী কিয়ামতের মাঠে হুন্না মুস্ত কমাশ দাতুন কালী কিয়ামতের মাঠে আঙ্গুলের গিরাগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবে কথা বলবে সুপারিশ করবে এবং জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে তাহলে আমাদেরকে এই সই হাদিসটা মানতে হবে তসবি দানা দ্বারা গুঁটি দ্বারা কঙ্কর দ্বারা ফোলা দ্বারা অনুরূপভাবে তেতুলের বেচু দ্বারা লাটারের বেচি দ্বারা লাক্কাল না পড়া এই সমস্ত বেদাত বর্জন করতে হবে দেখুন না এইভাবেই ঘৃণা করতে হবে যদি ওই আচরণটা গ্রহণ করতেন চা হবে কেরাম তাহলে আজকে ডুবে যেত চলে আসতো বেদাত বন্ধুরা আমার আপনি কি আলোচনা শুনে নিরাশ হচ্ছেন আজকে পাশ্চাত্যে তৈরি হওয়া গণতন্ত্রকে গ্রহণ করলেন কেন ইসলামকে বাদ দিয়ে রাসুল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সন্ন্যাস দেখে গেছেন ওইটাকে আপনি বর্জন করে একটা আধুনিকতার নামে নতুন মতবাদ হিসাবে ধর্ম হিসাবে চালু হওয়া এই বেদাতকে গ্রহণ করলেন কেন বন্ধুরা আপনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও নবী প্রদত্ত আদর্শকে গ্রহণ না করে আপনি ইউরোপে তৈরি হওয়া জাতীয়তাবাদকে গ্রহণ করলেন কেন জাতীয়তাবাদ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের কিছুদিন আগে চালু হয়েছে এটা মানুষকে ধর্মহীন করার জন্য আপনি এটা গ্রহণ করলেন কেন ধর্ম নিরপেক্ষতাবাদ চালু হয়েছে 18৩২ সাল থেকে ৬৪ সালের মাঝখানে আপনি বলুন আধুনিকতার নামে এই ধর্ম নিরপেক্ষ মতবাদকে সেকুলারিজম গ্রহণ করলেন কেন নবী মোহাম্মদ সাল্লাহামকে রাষ্ট্র পরিচালনা করার আদর্শ দিয়ে যাননি আজকে আমরা রাষ্ট্রীয় বেদাত চালু করেছি আমরা রাজনৈতিক বেদাত চালু করেছি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে বেদাত গ্রহণ করেছি রাসুল্লাহ সাল্লা পদ্ধতি রীতিকে গ্রহণ করিনি আপনি নিরাশ হবেন না মনে রাখবেন আল্লাহ নবী বলছেন ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাঝ দিয়ে আবার ইসলাম আবার ফিরে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে গুরাবা আশঙ্কার আহমদ খুলুন ষোলো হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস ওই সমস্ত লোকের পরিচয় হল অহমুল্লা দিন আফসাদান সুনাতি রাসুলের পরে যে সকল মানুষ সোমনাথকে নষ্ট করবে সুন্নাতকে উৎখাত করবে তার প্রকৃষ্ট প্রমাণ তখন অল্প সংখ্যক তারা বলবে এটা হলো সোমনাথ তারা সুন্নাতকে সংরক্ষণ করবে সুন্নাতকে মানুষের উন্মুক্ত করবে। এবং বলে দিবে এটা হলো সোমনাথ এটা হলো বেদাত এটা হলো তহিদ এটা হলো শির এটা হলো সহিদ এটা হলো জয়ীব এটা হক এটা হলো বাতিল এটা সত্য এটা হলো মিথ্যা এইভাবে অল্প সংখ্যক মানুষ এটা আপনি পেতে চান রসুল্লাহামের সুপারিশ যদি আপনি পেতে চান কাউসারের পানি যদি আপনি পান করতে চান জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে এই অল্প মানুষের মধ্যে সামিল হয়ে আপনি জান্নাতমুখী হওয়ার চেষ্টা করুন রাসূলের সুন্নাহ বিরোধী যাবতীয় কার্য বর্জন করুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমিন আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ও মুসলিমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া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 आज रात समानता सकल ज्ञान उत्साह ज्ञान के, के बेहतर घोषणा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 आंतरिक बार्ता सब चाभ जनक सर्वोच्च मुनाफा दी कुरान मूल्यवान तथ्य बोले